আবু হুরায়রা ওয়াদিলাতলা আন হু হতে বর্ণিত একজন কালোবর্ণের পুরুষ অথবা বলেছেন কালোবর্ণের মহিলা মসজিদ ছাড় দিত সে মারা গেল নবী সাল্লাইসাল্লাম তার সম্পর্কে জিজ্ঞেস করলে সাহাবিগণ বললেন সে মারা গেছে তিনি বললেন তোমরা আমাকে খবর দিলে না কেন আমাকে তার কবরটা দেখিয়ে দাও অতঃপর তিনি তার কবরের নিকট গেলেন এবং তার জানাজার সালাত আদায় করলেন